মানবতার সমাধানোর কল বিশ্রোহ حياتي ود عرفت الله ربي السلام عليكم ورحمه الله وبركاته وعليكم الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا إلا الله وحده لا له واشهد ان محمدًا عبده ورسوله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 ومن الله فقد فاز فوزا أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ওমত রসফন আজিম আজ্লাহরিম বিসমিহত ও রকুম নদুল্লাহ نفسه সম্মানিত শ্রোতা দর্শক আল্লাহ আকরবুল আলমিনের যাবতীয় প্রশংসা যার কোনুল হকিনসুল্লাহ সাল্লাহামের উপর যাকে আল্লাহ আকরবুল আলমিন শেষ রাসুল করে মনোনীত করেছেন আমরা তাফসির করব সুরাতের এই সুরার নাম হচ্ছে সুরায় তালাক কারণ এই সুরাই তালাকের মশাইল বর্ণনা করা হয়েছে এই সুরাই বারোটি আয়া তুলেছে আর এই সুরা নবী কবি সাল্লা সাল্লামের মদ্দিনার জীবন নাজল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন নবী মোহাম্মদ সাল্লি আসলামকে সম্বোধন করি হ্যা ইন্নিস হে নবী মোহাম্মদ সাল্লি আল্লাহ পাক শেষ নবীকে ইয়া আয়ুহান্নাবী বা ইয়া আয়ুহার রসুল এই বলে সম্বোধন করেছেন কখন ধরে অন্য নাম ধরে সম্বোধন করেছেন এভাবে আল্লাহ পাক মহম্মদ সাল্লা সাল্লামের মর্যাদা প্রকাশ করতে চেয়েছেন ইয়া মোহাম্মদ কোথাও বলেননি ইয়া আহমদ এইভাবে আল্লাহ পাক বলেননি আল্লাহ পাক এরশাদ করছেন ইয়া আইয়ুহান্নবী হে নবী সরাসরি যদিও রসুল উল্লাহামকে সম্বোধন কিন্তু পরোক্ষভাবে প্রত্যেক অমিন মুসলিম বিশ্বাসীকে সম্বোধন এজন্য জন্য তারপরে আল্লাহ পাক বহু বচন করে দিয়েছেন সম্বোধন করেছেন এক নবীকে আর তারপরে বলছে এজাত আল্লাহ নিসা। যখন তোমরা নারীদেরকে তালাক দেবে তোমাদের স্ত্রীদেরকে তোমরা তালাক দেবে তালাক দেওয়া মানে বিচ্ছিন্ন করা হাতাল লে কহ নাহদহীন তখন তাদেরকে তোমরা তালাক দেবে তাদের ইদ্যতের দিকে লক্ষরিক। বা তাদের ইদ্যতে তালাক দিবে যারা বলতে চেয়েছেন যে ইদ্যত মানে তহর তাহলে তারা বলতে চেয়েছে যেসব মহিলাদের মাসিক ঋতু আসে তাদের জন্য ইদ্যত মানে হচ্ছে পবিত্র তারা সবাইটা তোহর যেটাকে বলা হয় যেমন ইম শাহি রহমতুল্লাহ আলে তারা এইভাবে অনুবাদ করেছেন তোমরা তালাক দিবে তাদেরকে লে ইা তেহিন না লে ওয়াক্তা তাদের ইদ্দতের সময় অর্থাৎ মাসিক থেকে পবিত্র হওয়ার পরে আর যদি এইভাবে অর্থ করা হয় তাহলে দুটোকে সামিল হবে যেমন হানাফি মজাহী বলা হচ্ছে বাও নেমারি বলেছেন যে ইদ্যত মানে হচ্ছে হাই তিন হাইজ ইদ্যত ফ্লে কোহন না লে না তাদের ইদ্দতকে লক্ষ্য রেখে তোমরা তালাক দেবে ইদ্যতের খেয়াল রেখে যে কখন ইদ্যতে আছে ওই সময় তালাক দেবে যাতে করে এমন সময় তালাক না হয় যে যেই পবিত্রতাই যে তোরে তুমি হয়তো তোমার স্ত্রীর সাথে সহবাস করেছো আর সহবাস করার পরে তালাক দিয়ে দিচ্ছ এইরকম যাতে না হয় এতে আশঙ্কা কী থাকবে যে পেটে বাচ্চা থাকতে পারে আর পেটে বাচ্চা থাকলে দীর্ঘ সময় তাকে প্রতীক্ষায় থাকতে হবে ইদ্যতে অন্য কোথাও বিবাহ বসতে পারবে না সন্নতি তালাক তালাক দুই ভাগে বিভক্ত তালাকে সন্নি আর তালাকে বেদ এই সন্নতি তালাক শরীয় সম্মত আর বেদ ই মানে বেদাতি তালাক হারাম জায়জ নয় তবে বেদাতি তালিকায় তালাক দিলে হবে কি না এ সম্পর্কে আমাদের দুটি মত রয়েছে তালাক সন্নতি হচ্ছে যে আপনি যদি তালাক দিতে চান আপনার স্ত্রীকে যে কোনো শরীয় সম্মত কারণে তাহলে তালাক দেবেন এমন পবিত্র অবস্থায় যে মাসিক ঋতু থেকে পবিত্র হয়েছে আর এর এরপরে তার সাথে মেলামেশা হয়নি সহবাস হয়নি এটা হচ্ছে আর একটি তালাক দেবেন দুটি তিনটি নয় একশোটি নয় যেমন অনেকে এক সাথে তিনটি তালাক দিয়ে থাকে বরং অধিকাংশ মানুষকে আমাদের উপমহাদেশে দেখা যায় যে ওরা তালাক লিখার সময় তিনের কম লিখে না তিনটে লিখতেই হবে এই অজ্ঞতা আমাদের সমাজে বিরাজ করছে একটি তালাক দেওয়া এবং এমন পবিত্রতাই যেই পবিত্রতায় কোন সহবাস হয়নি স্বামী স্ত্রীর মাঝে আর বেদাতি তালাক এর বিপরীতগুলো মাসিক ঋতুর অবস্থায় তালাক দেওয়া বেদাতি তালাকে বেঁধে এইরকম একসাথে তিনটা লাগা একশো তালা দুইটা লাগাতে আল্লাপাক আর গণনা করে যাতে ভুল না হয়ে যায় রব্বকম আর তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক এখানে ভয়ের কথা উল্লেখ করেছেন এই জন্য যে তালাক দিতে গিয়ে জাতি করে হে পুরুষ তোমার দ্বারা তোমার স্ত্রীর ওপর জুলম অত্যাচার না হয়ে যায় বাড়াবাড়ি না হয়ে যায় অথবা হে মহিলা তোমার স্বামীর ক্ষেত্রে তোমার পক্ষ থেকে যেন কোনো অন্যায় অত্যাচার জুল না হয়ে যায় অনেক সময় বিনা কারণে মহিলা তালাক চেয়ে থাকে কতকুল্লাহ রব্বাহম আল্লাহকে ভয় করবে যিনি তোমাদের প্রতিপালো লাহ নামিম বইউতে হীন আর তালাক দিয়ে দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত তালাকের রাজ ইতে আছে তাহলে তালাকের রাজি যখন বললাম তো তালাকের একটা আবার ভাগ আছে একটা ভাগ তো বললাম যে তালাক সন্নি আর তালাক বিদি বেদায় তালাক আর সন্নতি তালাক শরীয় সম্মত তালাক আর একটা ভাগ হচ্ছে যে রাজি ই তালাক তালাক রাজি তালাকে বাং আর তালাকে মোগল্লাজ তালাক রাজি এমন তালাককে বলা হয় যেই তালাকের পরে ফিরিয়ে নেওয়ার সময় আছে আপনি ফিরিয়ে নিতে পারবেন বিনা বিবাহে ফিরিয়ে নিতে পারবেন তালাক রাজি রাজা মানে ফেরা বা ফিরিয়ে নেওয়া এই জন্য তালাকি বলা হয় তাহলে এক তালাক দেওয়ার পরে যে ইদ্দ রয়েছে এই ইদ্যতের মধ্যে যে ইদ্দগুলির কথা কোরআন কেন বিভিন্ন আয়ত রয়েছে ফিরিয়ে দিতে পারবেন বিনা নতুন করে বিবাহ পড়ায় আর তালাক হচ্ছে যে তালাক একটাই দিলেন হয়তো তালাক দেওয়ার পরে আপনার স্ত্রী ইদ্দ পার হয়ে গেছে তাহলে এই তালাক গিয়ে বা আইন হয়ে গেছে এখন আপনার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেছে এক তালাক অথবা দুই তালাক হয়েছে এখনও একটা তালাক হাতে আছে আল্লাপাক প্রত্যেক পুরুষকে তিনটি তালাক হাতে দিয়েছেন এবং এই তিনটি তালাক আল্লাহ পাক রবুল আলমিন পুরুষের হাতে দিয়েছেন স্বামীর হাতে দিয়েছেন মহিলার হাতে নয় সুতরাং মহিলারা তালাক দেবেন তবে স্ত্রীর যদি অগতির গতি হয় যে আর এই স্বামীর সাথে সংসার করা যাচ্ছে না তো আল্লাহ পাক একটা এমার্জেন্সি গেট রেখেছেন তার নাম হচ্ছে খোলা কিন্তু তালাক দিতে পারবে না খোলার জন্য শাসকের কাছে কাজির কাছে দরখাস্ত করবে আবেদন করবে আর ছেলে পক্ষকে ডেকে অথবা সালিস থাকবে মুসলিম সমাজে তারা বিবাহ বিচ্ছেদ করিয়ে দেবে আল্লাফাকবুল আলামিন তাহলে তালাক যে রেখেছেন তালাকে বললাম রাজ আর তালাক বাং আর একটা হচ্ছে তালাক মোগল্লাজ তালাক মোগাল্লাজ তো বাইন কিন্তু স্থায়ীভাবে পৃথক বায়েন মানে পৃথক হয়ে যাওয়া তালাক মোগলাজ এই জন্য যে এই অকাঠ্ট তালাক হয়ে গেছে এরপরে ফিরিয়ে নিতে পারবে না আর এক তালাক দুই তালাক করে তিন তালাক হয়ে গেছে তিন তালাক যদি হয়ে যায় তাহলে আর কখনো ফিরিয়ে নিতে পারবে না আল্লাহ পাক করানি কেরমে এরশাদ করেছেন সুরে বাকারে যেখানে তালাক সাহ আল্লাহ বর্ণনা করেছে যদি তৃতীয় তালাক দিয়ে দেওয়া যায় আল্লাহ বলছেন এখানে যদি তালাক দিয়ে দেয় মানে ফাইন তাল্লা কাহা আর তালাকা তৃতীয় তালাক যদি দিয়ে যায় তৃতীয় তালাক যদি দিয়ে দেয় ফালা লাহু। এই মহিলা তার স্বামীর জন্য হালাল হবে না হাত তা তানকে যতক্ষণ পর্যন্ত অন্য কোনো স্বামীর সাথে তার বিবাহ না হবে এবং এই তানকেহা মানে শুধু বিবাহ নাই তার সাথে সাথে সহবাস না হবে আর স্থায়ীভাবে সংসার করার জন্য বিবাহ করবে কন্ট্রাক্টের এই হিল্লা হালালার বিবাহ না যেটি হচ্ছে নোংরামী চরিত্র আল্লাপাক এবং তার রাসুলসাইসাল্লামের লানত অভিশাপ রয়েছে যে হালাল করবে আর যার জন্য হালাল করা হবে তালাহে মোকাল্লাজ তিন তালাক যদি হয়ে যায় তাহলে কে তালাকে মোকাল্লাজ আর ফিরে নিতে পারবে না তবে স্বেচ্ছায় কোথাও বিবাহ বসল তারপরে যে কোনো কারণে হোক সংসার চললো না সেখান থেকে আবার ফিরে আসলো আর তারপর ইদ্যৎ পার হলো আর তারপরে বিবাহ করতে পারল আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন যে লাখুরে জৌহন আমিম এই তালাকাপ্তা নারীদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দেবে না তাড়িয়ে দেবে না বাড়িতেই তাহলে তাদেরকে বাসস্থান দিতে হবে একটা ঘর দিতে হবে কলমারা বলছেন যে একাধিক যদি আপনার কক্ষ থাকে তো একটা কক্ষে থাকবে আপনার ওই তালাক যে স্ত্রীকে দেখছেন সেই স্ত্রী আর অন্য আপনি কক্ষে থাকবেনা আপনি যদি ওকে ফিরাতে না চান তাহলে ওর কাছে যাবেন না আর একই কক্ষে বসবাস করবেন না যেখানে ফিরাতে চান না আর যদি ফিরে আবার ইচ্ছা হয় তাহলে কথার দ্বারাও ফিরিয়ে নিয়ে যেতে পারে সহবাসের দ্বারাও ফিরে যেতে পারে এই ক্ষেত্রে সাক্ষী রাখা হচ্ছে মুস্তাহাব বিবাহর ক্ষেত্রে বিবাহ বন্ধনের ক্ষেত্রে সাক্ষী রাখা হচ্ছে বিবাহের রুকুন বিনা সাক্ষীতে কেউ যদি বিবাহ করবে আমি বিয়ে করে দিয়েছি তোমার সাক্ষী বলছে সাক্ষী নাই। আমি এই মেয়েকে পছন্দ করেছি রাস্তায় দেখা হয়েছে আমি বিয়ে করে নিয়েছি তাহলে বিবাহ হবে না বিবাহের ক্ষেত্রে ফরজ আর সাক্ষী রাখা দুইজন মুসলিম আল্লাহির আদল মানে ন্যায় পরায়ণ হইতে হবে ফরজ অজেব আদায় করার লোক আর হারাম কাবিরা থেকে বাঁচালো কোনো কাফের সাক্ষী চলবে না কোনো বেনামাজি সাক্ষী চলবে না এই রকমের যারা ইসলাম ভঙ্গকারী বিষয় যাদের মধ্যে রয়েছে তাদের সাক্ষী চলবে না কাবিরা গোনা করে তাদের সাক্ষী চলবে না মুসলিম হইতে হবে আদল অর্থাৎ ন্যায় পরায়ণ হইতে হবে সৎ হইতে হবে আল্লাহ ফাকরাবলে আলমে এরশাদ করছে তাদেরকে বের করবে না যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা আছে কাছাকাছি থাকলে হবে কি মন মিলে যেতে পারে দয়া হইতে পারে সেও হয়তো ক্ষমা নেওয়ার ভুল স্বীকার করার সুযোগ পাবে অথবা আপনি ভুল করেছেন পরে অনতপ্ত হয়ে ফিরিয়ে নিতে পারবেন কিন্তু আপনার স্ত্রীকে যেই দিন তাদের সেই দিনে যদি আপনি শ্বশুর বাড়ি তাড়িয়ে দেন তাহলে তো মেজাজটা গরম হইতেই থাকবে যত দূরে থাকবে তত তো মন মেজাজ গরম হবে তাহলে বিচ্ছিন্নতা হবে ফিরে আসার সম্ভাবনা থাকবে না আল্লাহ বলছেন ওয়ালাই এখনো না আর ওরা নিজেরাও বেরোবে না স্বামীর বাড়িতে থাকবে একেবারে যখন বিচ্ছিন্ন হয়ে যাবে আর বিচ্ছিন্ন আল্লাহ আপনার বাড়িতে থেকে বিচারে লিপ্ত কারো সাথে প্রেম আলাপ করছে তাহলে বের করে দেন কতিলকা হদুদুল্লাহ এ হচ্ছে আল্লাহ পাকের সীমা রেখা হদাহ আর যে ব্যক্তি আল্লাহ পাকের অতিক্রম করলো সে নিজের ওপরেই জুল করলো বাড়াবাড়ি করলো লাম দোমরা হতে পারে যে পরে আল্লাহ পা কোনো উপায় বের করে দেবেন এতে যেমন সুসংবাদ রয়েছে ওই মহিলার জন্য যে তালাক পাচ্ছে চিন্তা করিয়া না হতে পারে আল্লাহ এর চাইতে ভালো স্বামী তোমাকে দেবেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের ফিরে আসছি যা মানুষকে আখেরাত মুখী করে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 अनुप्राणी आल्लाह अंतरे अल्लाह भीति सृष्टिकारी हादी समूह आज रत एगार सकाल दस टाय बांगल्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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস বাংলায় কোথা থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা হুসেন্লাহ খান মাদানি আব্দুল রাজাক বিন ইউসুফ ডক্টর আবুক জাকারিয়া জাহাঙ্গীর উপস্থাপনা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 সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের সিরের দিকে আল্লাহাক আকরুল আলমাহ আয়াতুফ ও আদলি মিনকুম আল্লাহাক ইরশাদ করছেন অতফর যখন তোমাদের স্ত্রীরা তাদের ইদ্যতের সময়কালে পৌঁছে যাবে ইদ্যত শেষ হতে যাচ্ছে ফাহামসে কোহনাবে এখন তোমরা যদি তাদেরকে রাখতে চাও তাহলে সদ্ব্যবহারের সাথে রাখো রাখলেও রাখতে পারবে ঠিক আছে দোস্তুটি দেখেছ মাফ করে দাও অন্তর থেকে মুছে দাও আর ভালো আচরণ করব কোন রকমের জল অত্যাচার করবো না রকম অসৎ উদ্দেশ্য না থাকে যে একে রাখব আর প্রতিদিন আমি একে জ্বালাতন করব। অফার এ কখন নামে মা অথবা যদি তাদেরকে পৃথক করে দিতে হয় তো সদাচরণের সাথে পৃথক করা যখন তালাকি দিচ্ছি একটু মারপিট করে এই রকম যেন নোংরা চরিত্রের কোনো স্বামী না হয় তোমাদের মধ্য থেকে নাই পরায়ন দুই ব্যক্তি আল্লাহ কোরআনে কে নেমে বলে দিচ্ছেন তালাকের ক্ষেত্রে সাক্ষী রাখা সম্পর্কে যেমন বললাম যে এটা হচ্ছে মুস্তাহাব কলামারা বলেছেন ওয়াকিমসাদালিল্লাহ আর তোমরা যারা সাক্ষী থাকছ তার আল্লাহর সন্তুষ্টির জন্য সাক্ষীকে তোমরা প্রতিষ্ঠা করবে বা সাক্ষ্য প্রদানকে প্রতিষ্ঠা করবে আর যে আল্লাহকে ভয় করে ইয়াজ আল্লাহ মা তার জন্য আল্লাহ পাক রব্লা আলমিন অবশ্যই কোনো না কোনো পথ করবেন মখরাজ এক্সিট কে বলবস্থা করে দেবেন অয়ার্য কোহ মিন হাইসুল আয়াহাত এবং তাকে আল্লাপাক উপজীবিকা দেবেন এমন এমন ক্ষেত্র থেকে যে সে কল্পনা করেনি তাহলে আল্লাহকে ভয় করলে আল্লাহ নিরূপায় অসহায় কোথাও ছেড়ে দেবেন না অবশ্যই যে কোনো সমস্যার সমাধান আল্লাহ আপনাকে দেবেন এইরকমই দাম্পত্য জীবনের বিষয়ে যেটা আলোচ্য বিষয় এই ক্ষেত্রে চিন্তা করে আল্লাহকে ভয় কর হে পুরুষ হে নারী তোমাদের আল্লাহ পাক অবশ্য ভালো ব্যবস্থা করবেন আর এ চিন্তা করিও না স্বামীর ঘর থেকে গিয়ে বা পন্যায়ে খাওয়াবে এই চিন্তা করিও না ওই আর জোমিনাতেছে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন যে কল্পনা করতে পারেনি হয়তো অমাইয়া তাকাল আল্লাহ এবং যারা আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখে এর ফজিলত কোরআনের ভাষায় শোনের ফাহাসবহু আল্লাহ তাদের জন্য যথেষ্ট আল্লাহর ওপর যদি ভরসা থাকে তো আল্লাই যথেষ্ট আমাদের যদি কোম্পানির বস বলে তোমার জন্য আমি যথেষ্ট চিন্তা করিও না সরকার বলে তারও তো চিন্তা নেই তাই না চিন্তা করেন আপনি আর রব্বুল আলমিন বলছেন যে আমার ওপর তাওয়াক্কল করো আস্থা করো যেমন আস্থা করতে হয় তাহলে আমি যথেষ্ট কিন্তু তাওয়াক্কল মানে কর্মহীনতা নেই কাজ করার পরে কাজ করে আল্লাহ যতটা শক্তি দিয়েছেন বিদ্যাপতি দিয়েছেন কাজকর্ম করেন যে যেখানে কাজ করতে পারবেন আর তারপরে আল্লাহ রাজডাক তুমি আল্লাহ চিকিৎসা করেন তার আল্লাহ যে কোনো কর্ম আপনি সতর্ক রাস্তাঘাটে চলে আল্লাহ হেফাজত করি তুমি আল্লাহ তার কাজকে অবশ্যই তার কাজে অবশ্যই আল্লাহ লেকুল্লে সাইন কাদারা প্রত্যেক বস্তুর আল্লাহ পাক রবুল আলমিন সুনির্দিষ্ট মাত্রা রেখেছেন প্রত্যেকটি বস্তুকে আল্লাহ ফাকর সুপরিমিত করেছেন তারপর আল্লাহ রেশাদ করছেন এই আয়তের তফসিটা আর একটু বোঝায় তালাকের সাথে কি সম্পর্ক আছে আল্লাপাক প্রত্যেকটি জিনিস কি কে করেছেন সুনির্দিষ্ট মাত্রায় করে দিয়েছেন তালাক তালাকের বিষয় তালাক তিনটি এইরকম ইদ্যাত কতদিন পর্যন্ত আপনার ইদ্যাত আছে সুনির্দিষ্ট করেছেন রাজাত কতক্ষণ ফিরাতে পারবেন আপনি বিবাহ স্বাদীর বিধিবিধান সবকিছুকে আল্লাহ সুনির্দিষ্ট সরিয়তি বিধান হোক অথবা আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের সৃষ্টিগত বিধান হোক সৃষ্টিগত বিধান আল্লাপাকের আদেশ নিষেধ হায়াত মত এগুলি সবগুলিকে আল্লাহ পাক সুপরিমিত করেছেন তো সব ক্ষেত্রে বলা যায় বিষয় হলেও আর আল্লাপাকের সৃষ্টিগত বিষয় হলেও আল্লাহ পাক কিছুকে সুপরিমিত করেছেন সুনির্দিষ্ট আসুর এখান থেকে আল্লাহাকবুল আলমিন ওইসব মহিলাদের ইদ্যতের কথা উল্লেখ করছেন যে সব মহিলাদের মাসিক ঋতু বন্ধ হয়ে গেছে বয়স হয়ে গেছে পঞ্চাশ সম্পর্কে আল্লাহ বলছেন যে ওই সব মহিলারা যারা ইয়া মিনাল মাহিজ মাসিক ঋতু থেকে নিরাশ হয়ে গেছে অর্থাৎ তাদের মাসিক ঋতুর সময় অতিক্রম করে গেছে আর আসে না তোমাদের বিবিধের মধ্য থেকে। এনির তাপ তুমি তোমাদের যদি সন্দেহ হয় যে কখন ইদ্যুৎ শুরু হইল শেষ হইল ফাইদা তখন না জেনে নাও তাদের ইদ্যত হচ্ছে তিন মাস তিন পবিত্রতা বা তিন হাইজ তিন হাইজ বা তিন তহরে জায়গায় আহ তিন মাস অনেক সময় মাসিক ঋতু বা তহর কম বেশি হইতে পারে অনেক মহিলার তো দুই মাস তিন মাস মাসিক আসে না তখন গিয়ে পার্থক্য হয়ে যাবে এটা না যে প্রতি মাসে প্রতিটি মহিলার মাসিক আসবে এটা জরুরিও না আর ওই সব মহিলাদের এখন কি হবে আল্লাবা বলছেন আর গর্ভধারণকারিনীরা আজালহন না হামলাহ না তাদের সময়সীমা হচ্ছে ইদ্দ হচ্ছে যে তারা সন্তান ভূমিষ্ঠ করবে প্রসব করবে অমাইয়াক আর যারা আল্লাহকে ভয় করে ইয়ে যে আল্লাহ মিন আমি ইউসরা তাদের কাজ আল্লাহ পাক সহজ করে দেন দেখেন তাকে ফজিলত একটা আল্লাহ পাককে যারা ভয় করবে আল্লাহ পাক বললেন যে যে আল্লাহ তাদেরকে এমন জায়গায় থেকে রিজিক দেবেন কল্পনা করতে পারেনি সেটাও জানলেন আর আল্লাহ পাক রব্বুল্লা আলমিন উমাই আতাকালিয়াজ আল্লাহাম আখরে তার আল্লাহ পাক সমস্যার সমাধান করে দেবেন এখানে আল্লাহ বলছেন তার সব কাজকে সহজ করে দেবেন তাহলে গর্ভধারণকারিনী যদি তালাক প্রাপ্ত হয় তার ইদ্দ কমও হইতে পারে আবার লম্ব হয়ে যেতে পারে আল্লাখের দুই তিন দিন পরে যদি বাচ্চা প্রসব করে ফেলে তাহলে এই তো শেষ হয়ে গেল নয় মাস পরে আসতে লম্বা হয়ে গেল আল্লাহাকরা বললো তারপর আনাহ এই হচ্ছে আল্লাহকে নির্দেশ যে আল্লাহ তোমাদের উদ্দেশ্যে নাজিল করেছেন অমাইয় আর যে আল্লাহকে ভয় করবে আন হোসাইয়া আতি তার গোনাগুলিকে আল্লাহ মোচন করে দেবেন ওয়াইউ আজরা আর তাকে মহাপুরস্কার দেবেন তার পুরস্কারকে আল্লাহ বিশাল বিস্তৃত করবেন তাহলে তা আরেকটি ফজিল দেখলেন গুণ যে আপনি আল্লাহকে যদি ভয় করেন তাহলে মহাপুরস্কার আল্লাহপাক দেবেন আর গোনাহাও মাফ করে দেবেন তাহলে গোনাহা থেকে বেঁচে থাকাই হচ্ছে তাকুয়া আর গোনাহা থেকে যদি বেঁচে থাকেন তাহলে অতীতের জাগনও আজ আল্লাহ মাফ করে দেবেন বড় গোনার জন্য অবসর আজ কেন হন মিনহাইস ও সাকান্তুমি উজি দেখুম আল্লাহাক বলছেন যে এই তালাক প্রাতা নারীদেরকে তোমরা বসবাসের স্থান দাও মিনহাইস ও সাকান্তুম যেমন তোমরা বসবাস করবে সব বাড়িতে তোমরা বসবাস করো সেখানে তাকে থাকতে দেবে তোমার খড়ের বাড়ি এত খড়ের বাড়িতে তালাক প্রাপ্ত রাখবে পাকা বাড়ি আর তুমি কুড়ে ঘরে নামিয়ে দিবে না উদ্দেশ্যে জ্বালাতনও করবে না হামল আর তারা যদি গর্ভধারণকারী হয় ফানু আলিহীন তাহলে তাদের ওপর তোমরা খরচ করে যাও তাদের ভরণ পোষণের দায়িত্ব তোমার উপর কারণ তোমার ছেলে হে পুরুষ তোমার ছেলে তার পেটে রয়েছে হ্যাঁ হামলা হন যতক্ষণ পর্যন্ত বাচ্চা ভূমিষ্ঠ বা সন্তান ভূমিষ্ঠ না করছে ফাইন আর দানা তারপরে যখন ছেলেমেয়ে ভূমিষ্ঠ হইল পালা আসলো স্তন্যদানের এখন কি হবে আল্লাহাবেন ফাইন আর দানা এখন ওই তালাক প্রাপ্তা স্ত্রী যদি দু দিদি চাই ফাইন আর দানা লাকুম ওই তালাক প্রাপ্তা নারীরা তোমাদের ছেলে মেয়েদেরকে যদি স্তন্য দান করতে চাই না হলে যেহেতু একটা চুক্তির মধ্যস্থ হবে কেমন করে পারিশ্রমিক কি হবে ও আত্মা মেরু বা মারুফ যেমন সাধারণ আপনার পরিবারে অথবা আপনার সমাজে যেমন চলে এটাকে মারুফ বলা হয়েছে এটা অর্থ হইতে পারে মারুফের উরফ মোতাবেক যেটা যে প্রথা আছে যে তালাক দেওয়া মহিলাকে দুধ পান করানোর জন্য কত টাকা দেওয়া যেতে পারে আর তোমরা আপোষে পরামর্শ করে নাও সদ ব্যবহারের সাথে অথবা তোমার সেখানকার প্রথা অনুযায়ী ওয়াইন তাস কিন্তু তোমরা উভয় যদি কড়াকড়ি করতে শুরু করো যে আপনার স্ত্রী বেশি পয়সা চাইছে বাচ্চাকে দুধ দেওয়ার জন্য আর আপনি কম দিতে চাইছেন আর কোনো সমঝোতে আসতে পারছেন না আল্লাহ বলছেন ঠিক আছে অন্য পদ নাও ভাসা তরুদেউলাহ ওখরা তাহলে তোমার এই শিশুকে দুধ পান করাবে ওখরা মানে ইমরাতন ওখরা অন্য কোনো মহিলা অন্য কোনো স্তন্যদানকারী খুঁজো যে আর দুধ মহা হবে দুধ পান করাবে তোমার তালাক প্রাপ্ত স্ত্রী দুধ নাই পান করা তাহলে বোঝা গেলো যে দুধ পান করানো তালাক হয়ে যাওয়ার পরে ওই মায়ের জন্য ফরজ নয় কারণ তার স্বামী থেকে তার তালাক হয়েছে এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ ফাকর্বালম যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন আল্লাহ পাক যেন আমাদের সার্বিক কল্যাণ দান করেন আর পরকালেও আল্লাহ ফাকরবুল্লা আলম যেন জন্নতুল দান করেন ওসল আল্লাহ আলী মোহাম্মদ আলা আলী শরো হে কল একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহা গ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছিল কোরআন উইল রিমেইন এজ দ্য মডার্ন বুক এবার किताब किताब सब समस्या कुरानी मानवतार महान सम्पद देखुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी सकाल छटा वर्णित रसुल्लाह सल्लाम विपद नेमेर कारण तुम क्यों जान मृत्यु कमना ना कर से जदिता करते ही चाय ते आल्ला जीवित रखु जेपर्त जीवन पक्षे कल्याणकर मृत्युदान कर जो मृत्युम पक्षे कल्याणकर सही बुखार ही सप्तम खंड असुस्थता अध्याय हादिस संख्या पांच हजार छश एक